কুম আসসালাম রহমতুল্লাহ আবরাকাত ভাই উজু করা অবস্থায় কোনো কিছু খেলে উঁজু ভাঙে না কেবল মাত্র উঁটের গোস খেলে উঁজু ভেঙে যায় কেবল মাত্র উঁটের গোস্ত খেলে উঁজু ভেঙে যায় এর বর্ণনা হাদিসের মধ্যে রয়েছে এটাই আমরা বলতে পারবো আর কোনো কিছু খেলে উঁজু ভাঙে না কোনো কিছু খেলে যদি আপনার মনে হয় দাঁতে কিছু বেঁধে গিয়েছে সেগুলোকে পরিষ্কার করে সেগুলোকে পরিষ্কার করে আপনাকে নামাজে যাওয়াটাও হচ্ছে উত্তম আর এই জন্যেই নামাজের পূর্বে এই জন্যই নামাজের পূর্বে নির্দেশ দেওয়া হয়েছে মেষভাগ করার যাতে করে মানুষ তার মুখের সমস্ত কিছু পরিষ্কার অবস্থায় দুর্গন্ধ আর ছেড়ে সে যখন আমাদের শরীর হতে পারে আর উজুর একমাত্র যেটা খেলে উজু ভাঙে সেটা হচ্ছে উটের গোস উঁটের গোছ খেলে উঁজু ভেঙে যায় সেই মুসলিম হাদিস নম্বর তিনশো ষাট এর কারণ রয়েছে শয়তান থেকে সৃষ্টি হয়েছে বাইশ একাত্তর ইমাম ইবনু তাইমিয়া বলেন উটের গোস ভক্ষণে মানুষের শরীরে শয়তানি প্রভাব জাগ্রত হয় এই প্রভাবকে বিনষ্ট করার জন্য রসুল সালাম এইরূপ নির্দেশ দিয়েছেন মাজমুয়া ফতোহা ইম্রতাইমিয়া তাইমিয়া পাঁচশো তেইশ পৃষ্ঠা শেখ উসাইম বলেন উটের গোস দেহে স্নায়ুবিক চাপ বৃদ্ধি করে অজু করার মাধ্যমে তা হ্রাসপ্রাপ্ত হয় শারহুল মন্তে এক খণ্ড তিনশো আট পৃষ্ঠা